জাবির ইবনা আবদুল্লাহ ফরাজিল তালাহতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আমার ও অন্যান্য নবীগণের অবস্থা এমন যেন কেউ একটি গৃহ নির্মাণ করলো আর একটি ইটের স্থান শূন্য রেখে নির্মাণ কাজ শেষ করে গৃহটিকে সুসজ্জিত করে নিল জনগণ মুগ্ধ হল এবং তারা বলাবলি করতে লাগল যদি একটি ইটের জায়গাটুকু খালি রাখা না হতো